শেখ আহমেদ মুসা জিব্রিলিজ এর বাংলা বলেছেন সে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায় তোমরা তাদেরকে ভয় করো না বরং আমাকে ভয় করো যদি তোমরা মিন হও সুরা আলী মারান একশো পঁচাত্তর মক্কার মুশ্রিকটা ঠিক এই কাজটাই করত। মুশ্রিকটা চেষ্টা করতো তাদের উপাসিত মূর্তি এবং তাদের মৃত ব্যক্তি যাদেরকে তার আউলিয়া মনে করত। তাদের ব্যাপারে মিনদের মনে ভয় তৈরি করতে ভয়ের তিনটি ধরন আছে প্রথম ধরন হলো আল হাউফ আর শিরকি এমন ভয় যা শির্ক এটা হলো কোনো সৃষ্টিকে এমনভাবে ভয় করা যেভাবে কেবল আল্লাহ সুভান হওয়া তাহলেকেই ভয় করা উচিত যে ভয়ের মধ্যে শ্রদ্ধা ভালোবাসা বিনীত হওয়া মহিমান্বিত করা এবং প্রশংসা করার মতো বিষয়গুলো মিশ্রিত থাকে যেমন কোনো মৃত ব্যক্তির ব্যাপারে বিশ্বাস করা যে সে কারো উপকার বা ক্ষতি করতে পারে সে জীবিতদের অভিশাপ দিতে পারে সম্পদ দিতে পারে কিংবা ছিনিয়ে নিতে পারে জীবন থেকে কল্যাণ বা নিয়ামত ছিনিয়ে নিতে পারে ইত্যাদি এবং এ বিশ্বাসের কারণে সেই মৃত ব্যক্তিকে ভালোবাসা সম্মান করা এবং ভয় করা হল শির্ক মহান আল্লাহ সুবাহ বলেছেন আল্লাহর মসজিদের আবাদ তো তারাই করবে যারা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ইমান আনে নামাজ প্রতিষ্ঠা করে জাকা তদায় করে আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না আশা করা যায় তারাই হবে সঠিক পথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত সুরাত্তৌবাহ আঠারো খাসিয়াহ হলো শ্রদ্ধা মিশ্রিত ভয় এই ভয়ের মধ্যে শ্রদ্ধা সমীহ ভালোবাসা এমনভাবে মিশ্রিত থাকে যাইবাদের পর্যায়ে পৌঁছে যায় আল্লাহ ব্যতীত কাউকে এভাবে ভয় করা এমন মনে করা যে ওই সৃষ্টি ক্ষতি করতে পারে এমন মনে করা যে ওই সৃষ্টির এমন কোনো ক্ষমতা আছে যা কেবল আল্লাহ সুবাহন তলার জন্যই নির্দিষ্ট সেটা হলো শিল্ক এটি শিল্ক আখবর যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় ধরুন কেউ দাবি করল যে আল্লাহ কোনো জীবিত কিংবা মৃত বান্দাকে সাফাতের ক্ষমতা দিয়েছেন কিংবা এমন কোনো ক্ষমতা দিয়েছেন যা কেবল আল্লাহ সবত আলের জন্যই নির্দিষ্ট যেমন কেউ বিশ্বাস করল ওই ব্যক্তি মানুষকে দারিদ্র্যে ফেলতে পারে অথবা মানুষকে অসুস্থ করতে পারে এটি হলো শিরকে আখবর এবং এটি হলো আল খাউফ আল শিরকি বা ভয়ের ক্ষেত্রে শির্ক কেউ হয়তো বলতে পারে এই বান্দা নিজে নিজে এ ক্ষমতা অর্জন করেছে আবার কেউ বলতে পারে আল্লাহ ওই ব্যক্তিকে এই ক্ষমতা দিয়েছেন দুই ক্ষেত্রেই ফলাফল একই দুটোই হলো শির্ক মক্কার কুরাইশ জাহিলিয়ার সময় আরবরা তাদের মূর্তিদের ব্যাপারে এমন বিশ্বাস রাখত এবং অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হলো আজকের মুসলিম সমাজে এমন অনেক কাজ হয় যা জাহিলিয়াতের সময়কার মুশ্রিকদের ওই শির্কের সাথে সাদৃশ্যপূর্ণ চাইলে অগণিত উদাহরণ দেওয়া সম্ভব উম্মার মাঝে যে কবর পূজারীরা আছে তারা ঠিক এই কাজটাই করে তারা এমন কিছু ব্যক্তির ব্যাপারে এমন বিশ্বাস ও ভয় রাখে যা কুরাইশের মুশ্রিকিনরা তাদের মূর্তিগুলোর ব্যাপারে রাখত हतो य मानुषुलो जीवदशाय नेक््कार बंदा छें ता दुनिया े चले गे अथच मानूष विश्वास करा तरह किंबा क्षति करते कारणे तेरे भय करत करेत्रे एम अनेक कबरबास बदत करा है जे जीवदशाए खराब लोक छिल अनेक समय एम कबर बतरा जे कबरे आदौ कारो मृत नहीं कबर पूजारी एस मृत व्यक्ति आल्लर मत भय मानुषरा অনেক ক্ষেত্রে তাদেরকে আল্লাহর চেয়ে বেশি ভয় করে আমি আপনাদের একটি উদাহরণ দিচ্ছি এমন অনেক লোক আছে যারা আল্লাহর নাম নিয়ে অহরহ মিথ্যা কসম করে কিন্তু আপনি যদি তাদেরকে বলেন সিৎনা জাইনাবের নামে কসম করো তাহলে দেখবেন সে মিথ্যা কসম করছে না সীতনা জাইনাবকে তারা আল্লাহর ওয়ালি মনে করে তারা এই ওয়ালিকে আল্লাহর চেয়ে বেশি ভয় করে তাই আল্লাহর নামে মিথ্যা কসম করলেও সীতনা যায়নাবের ব্যাপারে তারা মিথ্যা কসম করবে না কারণ তার অন্তরে আল্লাহর চেয়ে ওই ওয়ালির প্রতি ভালোবাসা বেশি সেই ওয়ালিকে এবং ওয়ালির শাস্তিকে আল্লাহর চেয়ে বেশি ভয় করে তাই সে আল্লাহর নামে একশোবার মিথ্যা কসম করবে কিন্তু তার ওয়ালির নামে সে কখনও মিথ্যা কসম করবে না ইরাকে শিয়া যেমন সিতনা জাইনাবের ব্যাপারে এমন বিশ্বাস রাখে সিতনা জাইনাবের মাজার অর্থাৎ কবরকে রক্ষা করার জন্য ইরাকের অসংখ্য শিয়া জড় হয়েছিল কেন কারণ তাদের নেতারা এবং লেবাননের হিজবুল্লাহর নেতারা তাদের বলেছিল যে তাদের যে কোনো মূল্যে এই মাজার রক্ষা করতেই হবে ভয়ের দ্বিতীয় প্রকার হলো এমন ভয় যার কারণে মানুষ কোনো দায়িত্ব ত্যাগ করে অথবা কোনো নিষিদ্ধ কাজ করে অনেকে এই ধরনের ভয়কে শির্ক মনে করলেও আসলে এটি শীরক নয় তবে এটি হারাম যেমন লোকেরা প্রতিক্রিয়ার ভয়ে কেউ সত্য কাজের আদেশ এবং মন্দ কাজে নিষেধ করা থেকে বিরত থাকলো সৎ কাজের আদেশ এবং মন্দ কাজে নিষেধ করা আমাদের দায়িত্ব বৈধ ওজোর কিংবা কারণ ছাড়া শুধু লোকের ভয়ে কেউ যদি এই দায়িত্ব পালন না করে তাহলে সেটা হারাম তবে শির্ক নয় साधारणतणर भय मानुषर मन तैरि है और शयतान ये और उके दे अनेक समय देखा जाए कल्पनिक को भयर कारण मानुष तार दायित त्याग कर देखा जाए सामान्य आशंका आंतुता गुरुतर नये एर कारण दायित त्याग करते हैं जमन प्रतिकूल प्रतिक्रियाार कारण सत्य बोलार दायित्व त्याग हाराम विशेषकर आहलुलम एम सम्पन्न मानुष्वर जरूर सत्य बोलार विशेष दायित्व आहान अल्लाह सुबहनता आला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 लोकर भय सत्य बलाबा जा सत्य बोले जान तर सरत थक हदीफे सत्य बोला माना और एम का हराम हार विषय जानते यणे ही उम्मार का पुरुरुष बो कारण तरा सत्य जाना सत्तेव वेतन हरानों भय किंबा आघातप्राप्त हवार भय किंबा मानुष्य समर्थन हरानों भय ता बोला बरत था अथच एसब क्षेत्रे सत्य बलात थारो सूज नहीं লক্ষ্য করুন এই হাদিসে শুধু ওই মানুষদের কথা বলা হচ্ছে যারা সত্য বলা থেকে বিরত থাকে আর যারা সরাসরি বাতিলের পক্ষ গ্রহণ করে তাদের অবস্থান কেমন চিন্তা করুন এটি এমন একটি জায়গা যেখানে অনেকের পা পিছলে যায় যেমন অনেকে ইমাম ইবনু তাই মিয়া কিংবা শাইফ মোহাম্মদ ইবনা আবদুল্লাহ হাব রাহেমাহুল্ল এর দুই এক লাইনের কোনো উদ্ধৃতি পড়ে আর তারপর উম্মার অর্ধেক মানুষ মুশ্রিকিন কিংবা কুফফার বলে বসে যেমনটা বললাম এই ধরনের ভয় হারাম কিন্তু এটা শির্ক না যদি না তা পূর্বে উল্লেখিত আল খৌফ আশ্বকির পর্যায়ে না যায় ভয়ের তৃতীয় প্রকার হলো আল খৌফ মিন আল্লাহি অর্থাৎ আল্লাহ সুবাহানহ তলার ভয় আল্লাহর প্রতি ভয় যার মধ্যে শ্রদ্ধা সমীহ ভালোবাসা বিনিতভাবে মিশ্রিত থাকে এই ধরনের ভয় থাকা ওয়াজিব আর এই ধরনের ভয় শুধু আল্লাহর জন্য থাকাও আজিব আর এই ভয়ের অন্তর্ভুক্ত হলো আল্লাহর শাস্তির ভয় করা আল্লাহ সুবাহন হাত আয়লা বলেন وَلَنُسْكِنَنَّكُمُ الْأَرْضَ مِنْ بَعْدِهِمْ ذَٰلِكَ لِمَنْ خَافَ مَقَامِ وَخَافَ وَعِيِّدُ ار تا دير پاري توما دير كي عبوشو عبوشو اي جومي نيه پونور باشي تا كربو اي شو بحشانك با تا دير جننو جار عمار شامنش دارانور بپاري بھائي راكي ار عمار شاستير بھائي دخانو تي شانكی توهاي سورة الابراحیم 14 الله سبحانه وتعالى আর যে তার প্রতিপালকের সামনে হাজির হওয়ার ভয় রাখে তার জন্য আছে দুটো বাগান সুরাউর রহমান ছেচল্লিশ মনের মধ্যে এই ভয় থাকা এবং তার দৃঢ় হওয়া হলো এই মানের চূড়া তবে এই ভয় থেকে কেউ যদি হতাশায় এবং নিরাশায় পর্যবেসিত হয় তবে সেটা হলো ভুল ভয়ের চতুর্থ প্রকার হলো আল খাউফ আল জিবিলি এটি হলো স্বাভাবিক প্রকৃতিগত ভয় যদি কোনো পরিস্থিতিতে ভয়ের সত্যিকার কারণ থাকে তাহলে এই ধরনের ভয় থাকা উবাহ जमन आपनारामने शत्रु खोला तलोवर नहीं दाड़ी से अथवा अपनारामने एक सिंह इसे दाड़ी से अथवा अपनी जौकाय चले डूबते बसे अथवा अपन घर हठात करपते शुरू कर धसे पड़ार उपक्रम हो सब क्षेत्र भय पेले को दोष नहींंदन्य किु नहीं सुराल असे मुसे आलिस्ल्लासल्लम आलोचन मोहनल्लाह सुबह तलाधर भयर कथाई ফরিন তখন মূসা ভীত সন্ত্রস্ত অবস্থায় সেখান থেকে বেরিয়ে পড়ল সতর্কতার সঙ্গে সে বলল হে আমার প্রতিপালক তুমি আমাকে ওয়ালিম গোষ্ঠী থেকে রক্ষা কর সুরাল কাসাস একুশ এই ধরনের ভয় হারাম নয় শির্ক নয় তবে এর আরেকটি দিক আছে একজন মুমিনের ইমান যত শক্ত হবে তার অন্তর থেকে এ ধরনের ভয় তত কমতে থাকবে जमन सलाफर अनेक बेपारे एम घटना घटेजे तरा चलाते सूची दे गे एम अवस्थाय तेजे सिंह इसे दाड़ी से तरा सिजदा दी तर माथा ठिकुपरे सिंह निःश्स फेलन तबुओ तारा बिंदु मात्र भय पानी अल्लाह सुुबान आला जमन मूर्स आलिस्लामर भीत हार कथा तेमी भावे घटनार कथाओ जान जखन बन इसल भयर कारण इतस्त करल्लाह सुबहन आला ब মাইয়া মুসা বলল কখনও নয় আমার সাথে আমার রব রয়েছেন নিশ্চয়ই অচিরেই তিনি আমাকে পথ নির্দেশ দিবেন সুরা সুয়ারা বাষট্টি কারণ মুসা আলহিস্লাসাল্লাম এই সময় ইমানের সর্বোচ্চ অবস্থানে ছিলেন শির আরেকটি ধরন হল শির্ক আল রজা অর্থাৎ আশার ক্ষেত্রে শির एटी हल सृष्टिर काम कि आशा जावल स्रष्टार दे का महान अल्लाह सुबहनार का आशा जाए यह धरण शु मानुष्ठ मध्य देखा जाए जरा सृष्टिर काम कि आशा कर जा देवर क्षमता केवल अल्लाहर आमन सृष्टिर कामना अथवा आरोग्य कामना अथच यह विषयगुल्लो शुद्ध अल्लाह सुुबहानर इच्छा और क्षमता नियंत्रणाधीन एट शीर् के अकबर जा मानुष की इसलम बरकर देय लक्ष्य कर डाक्तर का जावा हल असबाब বা উপায় ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাওয়া শির্ক নয় এর মাধ্যমে ডাক্তারকে আল্লাহর সমকক্ষ ভাবা হচ্ছে না আপনি যখন ডাক্তারের কাছে যান তখন এই বিশ্বাস নিয়ে যান না যে ডাক্তার নিজে আপনাকে আরোগ্য দিতে পারে বা তার কোনো অতি প্রাকৃতিক ক্ষমতা আছে অথবা ডাক্তার তার ইচ্ছামতো যে কোনো অবস্থান থেকে যে কাউকে সুস্থ করার সক্ষমতা রাখে যদি এমন বিশ্বাস কেউ রাখে তাহলে সেটা শির্ক কিন্তু ডাক্তারের কাছে গিয়ে তার কথা মতো কোনো ওষুধ খেলে সেটা শির্ক নয় শির্কের আরেকটি ধরন হলো রুকু এবং সিজদাহ তে শির করা যে অল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে সমর্পণ আনুগত্য দাসত্ব ইবাদত ও ভালোবাসা নিয়ে রুকু বা সিজদাহ করে সে শিরক আকবর করল মহান আল্লাহ সুবাহ হওয়া আলা বলেছেন আর তার নিদর্শনসমূহের মধ্যে রয়েছে রাত ও দিন সূর্য ও চাঁদ তোমরা না সূর্যকে সিজা করবে না চাঁদকে আর তোমরা আল্লাহকে সিজদা করো যিনি এগুলো সৃষ্টি করেছেন যদি তোমরা কেবলমাত্র তারই বা আদত করো সুরাল ফুসসিলাত সাঁত্রিশ আল্লাহ সুবাহ আরও বলেছেন لا شريك له وبذالك أميرتو وأنا أول المسلمين بلو نشجو يامار صلاة أمار قرباني أمار جيبان وامار مدتو الله جنو جني شكو سرشتی رب تار کنو شريك ني أما كي ايري نردج ديا هوي چه ار امي شربا پتهم عبتو شمر پن كاري سورة الانعام اكشو بعشد تيبون تيشد تي رسول الله صلى الله عليه وسلم كي پوشن کرا هوي چه لأمرا كي জবাবে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন মাইবাগি আহাদিন আইয়সুদি আহাদিন ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিসদা করবে না লক্ষ্য করুন আমরা শুরুতে বলেছি কেউ যদি ইবাদতের ক্ষেত্রে কোনো কিছু আল্লাহ ব্যতীত অন্য কারও জন্য করে তাহলে সে শির্ক আকবর করল শির্কের সংজ্ঞার আলোচনাতে আমরা এই বিষয়টি স্পষ্ট করেছিলাম কাজেই কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর প্রতি সিজদা করে তাহলে সেটি সুস্পষ্ট শির্ক সিজদা রুকু এবং কিয়ামের মধ্যে পার্থক্য কি। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই মনোযোগ দিয়ে শোনা উচিত অনেকেই এ আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট উল্লেখ করেন না বিষয়টি হল অল্লাহ ব্যতীত অন্য কারোর উদ্দেশ্যে রুকু এবং সিজদা করা এবং অল্লাহ ব্যতীত অন্য কারো জন্য ক্রিয়াম বা এই ধরনের অন্য কিছু করার মধ্যে পার্থক্য এখানে কিছু পার্থক্য আছে তাও উপর সুগভীর জ্ঞান অর্জন করা উলামায় কেরাম তাদের আলোচনায় পার্থক্যের বিষয়টি উল্লেখ করেছেন কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কারও উদ্দেশ্যে রুকু কিংবা সিস্তা করে এবং এর দ্বারা তার উদ্দেশ্য হয় সিস্দার মাধ্যমে ইবাদত করা তাহলে সে শিরকে আকবর করেছে সে ইসলাম থেকে বেরিয়ে গেছে আবারও শুনুন খেয়াল করে শুনুন কেউ যখন আল্লাহ ব্যতীত অন্য কারো প্রতি সিস্তা করে তখন সে অটোম্যাটিক্যালি শিরকে আকবর করেছে কিন্তু রুকুর ক্ষেত্রে ব্যাপারটা কিছুটা আলাদা আমরা বলেছি ইবাদতের ক্ষেত্রে শির্ক আকবর হল আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে এমন কিছু করা যা ইবাদত এমন কিছু অন্য কারো জন্য করা যা কেবল আল্লাহর জন্য নির্ধারিত সিজদা একটি স্বতন্ত্র ইবাদত সলাতের বাইরেও আমরা সিজদা করি যেমন সুজুদ আ তিলাওয়াহ কুরআনের কিছু আয়াত আছে যেগুলো তিলাওয়াত করার পর আমরা সিজদা দেই একইভাবে সুজুদ আশকর আল্লাহ শুক্রিয়া আদায়ের জন্য আমরা সিজদা দেই एधरण सिजदा सलतर बाहरेओदा सोलतर भेतरे होते बताते किंतु रुकू शुदू सलातर भेतरे ही था सोलतर बहरे स्वतंत्र भावे रुकु करबाद इसलमे नहीं आपनी जो देखें क्यों सलादाय करना क्योंकि सिजदा दीहे अपनी क्य भावें हाई तो सूजुदा तिलावत कर से कुरान पड़ा समय सीजदार को आयात पड़े तई से सीजदा दीचे अथवा से सूजुदार शुकुर कर से हों को सुसंबाद शुने से तई आल्लाबहान आएलर शुक्रिया आदायर जिस्ा करदी के देखें क्यों सलादाय करना क्यों रुकू कर हए योक पागल अथवा से विदे आती कारण इसलम सलातर बारे रुकुर नियम नहीं रुकु स्वतंत्र भावे को नए कई ये आलोचनार उपंहार हल को लोक जदिनी आल्ला व्यतन्न कारु उद्देश्य रुकु कर रुकुते इदत मने तो हमें आपके मुश्किल बोलते पर যেহেতু রুকু স্বতন্ত্র কোনো ইবাদত নয় সুজদা স্বতন্ত্র একটি ইবাদত সলাতের বাইরে সুজুদ হতে পারে কিন্তু সোলাতের বাইরে কোনো রুকু নেই আর ইবাদতের ক্ষেত্রে শীর হল এমন কিছু আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য করা যাকে কেবল আল্লাহর জন্য করা যায় তাই সোলাতের বাইরে কেউ রুকু করলে সেটি ইবাদত না তাই এটাকে শীর বলা যাবে না এই ধরনের লোককে মুক্তাদি বা বিধে আয়াতি বলা যাবে কিন্তু মুশরিক বলা যাবে না ধরুন কেউ সলাত আদায় করছে না কিন্তু রুকু করছে মানুষ তাকে প্রশ্ন করবে তুমি কি করছো সে বলবে আমি আল্লাহর ইবাদাতাতাতাতাতের জন্য রুকু করছি কিন্তু এটা কি আসলে বায়াতাত হচ্ছে না কারণ ইসলামে এমন কোনো ইবাদাত নেই সলাতের বাইরে রুকুর কোনো নিয়ম ইসলামে নেই কাজেই সে নিজে বানিয়ে বানিয়ে এটা করছে সে একজন বিদায় আতি কিন্তু কেউ যদি সলাতের বাইরে সিজদা করে তাহলে সেটা স্বতন্ত্রভাবে একটি বাদাত সেটা সুজুৎ আত্তিলাওয়াত হতে পারে বা সুজুদ আর হতে পারে তাই কেউ যখন আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে সিসদা করল তখন সে এমন কিছু করলো যা শুধু আল্লাহর জন্য নির্ধারিত এটি হলো শির্কে আকবর রুকু আর কিয়ামের ব্যাপারটা অনেকটা একই রকম সালাতের ভেতরে দাঁড়ানো একটি বায়দাত কিন্তু সলাতের বাইরে সলাতের বাইরে দাঁড়ানো হলে সেটাকে বায়দাত গণ্য করা হয় না আমি বা আপনি যদি এই মুহূর্তে উঠে দাঁড়াই এবং দশ মিনিট আল্লাহর জন্য দাঁড়িয়ে থাকি তাহলে কি সেটাকে বায়দাত বলা যাবে না ইসলামে এমন কোনোই বায়দাত নেই যদি কেউ এভাবে দাঁড়িয়ে থাকে সেটা কি বায়াতাত দাবি করে তাহলে সেটা একটি বিদা দিনের মধ্যে নব উদ্ভাবিত বিষয় তবে কেউ যদি কোনো নেতা বা রাজা বাদশার জন্য দাঁড়ায় এবং তার অন্তর ইবাদাতের নিয়ত নিয়ে দাঁড়ায় তাহলে সেটা শির্ক তাই কিয়াম এবং রুকু যেহেতু স্বতন্ত্র ইবাদত না তাই কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য এই কাজগুলি করে তবে সে মুশরিক হয়ে যাবে না তবে এখানে শর্ত হল সে ইবাদাতের নিয়তে এই কাজগুলো করতে পারবে না কেউ যদি আল্লাহ ব্যতীত ইবাদাতের নিয়তে এই কাজগুলি করে তাহলে সে মুশরিক হয়েছে সুজুদের ক্ষেত্রে পার্থক্য হবে কারণ সুজুদ একটি স্বতন্ত্র ইবাদত সলাথের বাইরেও সুজুদ হতে পারে তাই কেউ যখন আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য সিজদা করে তখন সে অন্য কারোর জন্য ইবাদত করল যা শিরকে আকবর যে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সিজদা করবে তার আপাত হুকুম হবে যে সে মুশরিক। এই কাজের মাধ্যমে সে মুশরিক হয়ে গেছে যে ব্যক্তি কোন মূর্তি কোনো বাদশাহ কিংবা কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের উদ্দেশ্যে সিজদা করে সে মুশরিক। তার উপর শির্কের হুকুম প্রযোজ্য হবে না যদি না তার কোনো বৈধ অদর থাকে যেমন কেউ সিজদা করার সময় তার সামনে একটি ইট বা এ ধরনের কিছু দেখলো সে ভাবল এটা সাধারণ কোনো পাথর তাই সে এটাকে সূত্রা হিসেবে ধরে নিল কিন্তু দেখা গেল ওই পাথরটা আসলে একটি মূর্তি এক্ষেত্রে ব্যক্তির উপর শির্কের হুকুম আসবে না ধরুন কেউ আসলো আর আপনি তার জন্য দাঁড়ালেন এটা শির্ক হিসেবে গণ্য হবে না চাইনিজ কিংবা জাপানিজরা মাথা নিচু করে ঝুঁকে একে অপরকে সম্ভাবন জানায় এটাকে দেখতে অনেকটা রুকুর মতো মনে হয় কেউ যদি এমন করে তাহলে সেটাকে শির্ক বলা যাবে না হ্যাঁ এরকম করা যথাযথ নয় নিঃসন্দেহে এমন করা সঠিক না সোহেবা কেরাম রাদে আল্লাহ আইন হতো সর্বশ্রেষ্ঠ মানব রসুল্লাহ সল্লু আলিহিসাল্লামের জন্য দাঁড়াননি যদি কারো সম্মানে দাঁড়ানো যৌক্তিক হতো তাহলে সেটা মোহাম্মদ রসুলুল্লাহ সল্ল্লাহু আলিহিহি ওসাল্লামের জন্যই হতো কিন্তু তার জন্য সোহেবরা দাঁড়াননি তাহলে আজকের পৃথিবীর রাজা বাদশাহ কিংবা অন্যান্যদের সম্মানে দাঁড়ানোর কি আছে তবে অনেক সময় মানুষ সম্মান প্রদর্শনের জন্য দাঁড়ায় না যেমন ধরুন আপনি অনেকদিন পর প্রিয় কোনো ভাই বা বন্ধুকে দেখলেন আপনি তাকে দেখে উঠে দাঁড়ালেন তাকে জড়িয়ে ধরলেন এতে কোনো সমস্যা নেই তবে মানুষকে সম্ভাষণ জানানোর জন্য দাঁড়ানো এক প্রকার রীতি বা প্রথা বানিয়ে ফেলা উচিত নয় এবং সঠিকও নয় তবে মনে রাখতে হবে যে এটাকে শীর্ক বলা যাবে না আমি ক্লাসে ঢুকলাম আমার ছাত্ররা আমার সম্মানে উঠে দাঁড়ালো এটাকে শির্ক নিঃসন্দেহে এমন করা সঠিক নয় তবে এটাকে শির্ক বলা যাবে না কারণ দাঁড়ানো বা কিয়াম। অথবা রুকু কোনো স্বতন্ত্র ইবাদত নয় তাই কারো জন্যই কাজগুলো করা হলে সেটা শীর্ক গণ্য হবে না কেউ যদি বাদতে নিয়তে আল্লাহ ব্যতিতন্য কারোর জন্য রুকু করে কিংবা দাঁড়ায় তাহলে সেটাকে শির্ক বলে গণ্য করা হবে অন্যদিকে সিজদা একটি স্বতন্ত্র ইবাদত কেউ আল্লাহ ব্যতিতন্য কারো উদ্দেশ্যে সিজদা করলে তা শির্খ বলে গণ্য হবে